বন্দ গুরুপদন্দ ভক্তিদম শ্রীচৈতন্য প্রভু বন্দে নীতি নন্দোদিত শ্রীনন্দনন্দন বন্দে আধিকা চোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্ছা কল্প কৃপা সিধুবছ পতি পাবুনে বৈষ্ণবেমো নম মূকি বাচা লং পঙ্গ লং হৈতগিং পাম বন্দে পানন্দমাধব বৃন্দাবষেবৈ পিয়া বৈ কেশবশিপদে দেবী স্বই নমো নম নারায়ণ নমস্কৃত নর নম দেী সরস্বতিসন্তত মুদী সংকীর্ণ কথোপদেশ গৌরী পৈ প্রকাশনে সদানুর গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগোদ্ব ধৈ সদা পিভবগ্নমীষ্ট দোহম তেথম শিব বিম ভীতাহম পুনপুত বন্দে মহাপুষতে চর্তদুস্তজ্জ সুপি তোর্যিম ধর্মীষ্ট অর্জ বচসা যদ্য মদিতপ্সি বধাবো বন্দে মহাপুষ তে চরার পাদ পাল্লবনখ চমি ছটা বিসুজ কিপু সদর্শি পূর্ণাগ্রসাগরসারমূর্ সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীদ্দ্বৈত গদাধর শিব সি গৌরভক্ত বিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিবসদি শ্রী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে ররে রাম রাম হরে আজানু লবিত ভুজৌ কনকিনৈকিতর কমলা বিশাম্বর দ্বিজবরৌ যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা বতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে শ্রীচৈতন্য পভুজ মধুপেভ্যো নম নম কথি আশ্রয় শ্রীচৈত্য পদুজ মধুপেভ্যো নমো নথি আশ্রয় সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন যখনই আমরা গুরুবৈষ্ণবের আনুগত্য ছেড়ে দেব তখনই পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত সু ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করতে উদ্যত হবে যখনই আমরা গুরুবৈষ্ণবের আনুগত্য ছেড়ে দেব তখনই পারিপার্শ্বিক সমস্ত পরিবেশ বিরুদ্ধরূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করতে আসবে আনুগত্যের ভেতরেতে ভজনের সমস্ত শক্তি প্রবাহিত হয় যেমন আমাদের শরীরের শিরা উপসেরা দিয়ে সমস্ত বিভিন্ন রক্ত প্রবাহিত হয় অন্য জায়গায় যে কোনো জায়গায় যেরমভাবে হয় না ভেন আছে ঠিক যে যেরকমভাবে আমাদের দেহেতে প্রণালিকা দিয়ে রক্ত প্রবাহিত হয় বিভিন্ন রকমভাবে ঠিক সেরকম ভক্তিমার্গেতে আনুগত্যের চ্যানেল দিয়ে সেইখান দিয়েই আমাদের ভক্তির ধারা প্রবাহিত হয় উন্মাতের মতো আচরণ তাতে কোনো ভক্তির কোনো প্রসঙ্গ থাকে না চৈতন্য মহাপ্রভু এ কথা পুনঃ পুনঃ জানিয়েছেন মর্যাদা লঙ্ঘন মুই সহিতে না পারি শ্রীচৈতন্য পাদাম ভুজ মধুপেভ্য নম নম শ্রীচৈতন্য চৈ চৈতন্য চন্দ্র সাক্ষাৎ পরাৎপর খিলেশ্বর ভগবান কৃষ্ণ বস্তু তিনি কৃষ্ণ বস্তু কিন্তু কৃষ্ণ চৈতন্য নাম নিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি উদিত হয়েছেন কৃপা করে জগৎবাসীর সৌভাগ্যের সীমা কল্পনা করতে পারে না জগৎবাসী যে কোন জায়গায় আমার সৌভাগ্যের সীমা কল্পনা করতে পারে না বদ্ধজীবের ভাগ্যেতে এসি চৈতন্য মহাপু উদিত হয়েছেন হয়ে স্বভ্রা উপদেশন নিজের ভজনের মুদ্রা উপদেশ করেছিলেন কি করে জীব সর্বশ্রেষ্ঠ অনন্ত কালেও চিন্তা করতে যেটা পারিনি চিরাদ অদত্তম নিজবিত্ত গুপ্তম হ্যাঁ হ্যাঁ তিনি এগুলো দেওয়ার জন্য এসছিলেন সপ্রেম নাম সমস্ত কিছু করার জন্য এসছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চরণ কমল তাতে যে মকরন্দ আছে মধু আছে সেই মকরন্দ সেখানে আস্বাদন করছেন যারা মকরন্দ লেলিহান যারা মকরন্দকে লেহন করছেন চাটছেন আনন্দ উৎসবে যোগদান করেছেন তারা হলেন আমাদের পূর্বপূর্ব সমস্ত গুরুবর্গ যারা আছেন গৌরীয় গুরু গৌরীয় গুরুবর্গগণ তাদেরকেই বলা হয়েছে তারা শ্রীচৈতন্য মধুপেভ্য যে বলা হয়েছে এদেরই বলা হয়েছে তাদেরই বলা হয়েছে যারা শ্রীচৈতন্য চরণ কমলের মধুপান করছেন কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ভগবান যে সাঙ্গ পাঙ্গ অস্ত পার্ষদম অবতীর্ণ হন তার মানে বলা হয়েছিল সাঙ্গ মানে হল ভগবানের নিত্যানন্দ অদ্বৈত গোসাঁ আদি সমস্ত সাঙ্গ উপাঙ্গ বলতে শ্রীবাস পণ্ডিত আদি সমস্ত রয়েছেন উপাঙ্গ ভক্তবৃন্দ আর খোল করতাল সহযোগে খোল কর্তাল ঝাঁজ ইত্যাদি সহযোগে যে বিস্তর যোগ্য আনন্দময় সেগুলো পাশ্ডগরের হৃদয়কে বিদীর্ণ করে তাদের জীবনকে পরিবর্তন করেন সেই জন্য সেটাকে বলেছে অস্ত্র যেমন অন্য যুগেতে ভগবান অস্ত্র ধারণ করে কোন অসুরকে শেষ করেছেন চক্র ধারণ করেছেন কিন্তু এখানে অস্ত্র হল একমাত্র সংকীর্তন সংকীর্তন কি করে অস্ত্র হয় বলে কোনো ব্যক্তির জীবনের যে পরিবর্তন যে বিভৎস অবস্থা তার তা থেকে এই চৈতন্য মহাপুর অশেষ করুণা যেই শব্দ সেই শব্দব্রহ্ম শব্দব্রহ্ম যেটা যেটাকে বলা হয় শব্দব্রহ্মের শক্তি কতটা আমি ব্যাখ্যা করেছিলাম ওখানে মানুষ কল্পনা করতে পারে না মনে করছে একটা শব্দ বললো কিন্তু এই শব্দটা কি করতে পারে সেই শব্দ কি করতে পারে সেটা বদ্ধজীবের ধারণার মধ্যে নাই আমি জড়ো উদাহরণ দিলে তখনই বুঝতে পারবে একটা শব্দের এফিসিয়েন্সি কতটা পুরো জগৎকে ধ্বংস করে দিতে পারে একটা শব্দ সংসারের মধ্যে আগুন লাগিয়ে দিতে পারে কি করে কিছুই না ঘরের মধ্যে সব রয়েছে থাকেই বদ্ধজীবের একে অপরকে দোষ দর্শন করে এগুলো সংসারিক জীবের ধর্ম একমাত্র পরমাংস ব্যক্তিগণ কাউরই দোষ দর্শন করেন না কিন্তু তারা তীব্র শাসন করে থাকেন তাদের মঙ্গলের জন্য জগতের কাউর তো আর দোষ তাদের রুচি নেই সময়ও নেই এই দোষ দর্শন করলে সময় নেই তাদের সর্বদাই নিমজ্জিত রয়েছেন বজুমণ্ডলের চিন্তায় পরিক্রমা করছেন মানুষের সব সময় তাদের এই চিন্তা তাদের কাউ দোষ দর্শন করার কোনো সময় নেই কী তথাপি তারা করুণা করে তাদের অভিনিবেশটাকে ভগবানের কৃপা পাইয়ে দেওয়ার জন্য বদ্ধজীবকে বিভিন্ন কঠোর বাক্য উচ্চারণ করেন এগুলো তাদের হিংসার পরিণতি নয় তাদের মনোবৃত্তির পরিচয় তারা এরকম বলছেন অতীত তাদের মনবৃত্তি এরকম এই এই এটা চলে না এটা হয় না কারণ আমরা বদ্ধজীব যা কিছু কল্পনা করব লিখবো যা কিছু বলব সব কিছুর মধ্যেই ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপড় ওই চারটে দোষ থাকবেই এই চারটে ফ্ললেস হতে পারে না যা কিছু তুমি অ্যাজাম দেব হবে না যা কিছু করবে তার মধ্যে সব দোষ ঢুকে ভূত ঢুকে বসে রয়েছে অ্যাজামসান যেগুলো করবে তার মানে বোধ আমাকে পছন্দ করে না তার মধ্যে বোধে আমাকে দেখতে পারে না নানা রকম অ্যাজামশান কিন্তু এগুলো সব নিরস্তকরণ হয়ে যায় যখন তারা জ্ঞান প্রাপ্ত হয় তখন দেখে তখন জীব নিজের দোষগুলো দেখতে পায় বদ্ধজীব স্বাভাবিকভাবেই নিজের দোষ দেখতে পায় না বদ্ধজীব অপরের দোষ দেখতে পায় নিজের দোষ কোনোদিন দেখতে পায় কিন্তু যেদিন তার উপর গুরু বৈশবের পূর্ণ কিবা হয় তখন সে নিজের হৃদয়টাকে অপারেশন করে সব দোষগুলো দেখতে থাকে আমার মধ্যে এরকম ব্ল্যাক স্পট আছে এগুলো তোমাদের কি করে ইরেস করব মুচবো কি করে আমি ভক্তিজগতে এগোবো তখন এই প্রচেষ্টা থাকে তখনই সে বিনম্র ভাব গ্রহণ করে কেন যখন জানতে পারে বিনম্র ভাব ছাড়া আমার রাস্তাই নেই আর কোন হয় আমাকে কুকুর বেড়াল হতে হবে হয় আমাকে কুকুর বেড়াল পশু হতে হবে নয় আমাকে এই বিনম্র ভাব ধারণ করতে হবে তাও সেটা বানানো নয় বিনম্রভাব বিশেষ নম্রতা সেটার ব্যাখ্যা করেছেন চৈতন্য মহাপু তৃণাদপি সুনিচ তৃণাধপি সুনি এটা হতেই পারে না বলে হ্যাঁ হতে পারে তৃণও যেমন তুমি তৃণের উপর দিয়ে তুমি তুমি তৃণের ওপর দিয়ে তুমি চলছ তৃণের ওপর দিয়ে লনে তুমি পাইচারি করছো তৃণের ওপর দিয়ে চলতে চলতে যে তৃণের ওপরে যেখানে তুমি পাটা দিলে সেখান থেকে যেই পাটা সরিয়ে দিলে তখনই সেখানে সেই তৃণটা যেটা মাথা নিচু করলো তোমার পায়ের চাপে আবার মাথাটা কেরম এরকম হয় আমরা যখন গুরু বৈষ্ণব আসি এরকম মাথাটা নিচু করি যেই গুরু বৈষ্ণব চলে যেটু হারালে আবার মাথাটাকে তুলে ফেলি হয় না আমাদের তৃণাধী সুনিজ বা কখনোই হয় না জগন্নাথ সাক্ষী গুরু বৈষ্ণব জানতে পারেন আর তররপী সহিষ্ণুটাই তো অসম্ভব এটাও তো গল্প কথা দাঁড়িয়ে যায় এখন এটা একটা ড্রাই ফিলসফি হয়ে দাঁড়িয়েছে সেগুলো আমি বিজ্ঞান করে দিয়েছি যে এটা গল্প কথা নয় এটা হয় বলেই প্রহুপাদের কাছেতে অত্যেন্দ্রীয় দাস ব্রহ্মচারী অত্যেন্দ্রীয় দাস অধিকারী তিনি যখন গৌড়ী কণ্ঠহার এনে প্রহুপাদের করগমলে উপহার দিয়েছিলেন তখন কয়েকজন মিলে তার অভিযোগ করেছিলেন প্রভুপাত দেখুন এখানে পরিবর্তন করেছে লেখা যে যে তরিব সহিষ্ণনা আমানিনা মানন্দনের কীর্তনীয় সদাহরী উনি লোকে তরর রপি প্রের কাছে অভিযোগ করলেন দেখুন এই পরিবর্তন করেছে কিরকম ধৃষ্টতা প্রপাত মুচকি হাসলেন এসে বললেন ঠিকই লিখেছেন উনি হ্যাঁ ঠিক লিখেছেন হ্যাঁ বহুপাদের বিচার হল দিগন্ত পুরো পৃথিবীতে রেভলিউশন আনবে যদি বহুপাদের বিচার বলতে আরম্ভ করা হয় তাহলে সমস্ত লোকের মধ্যে কয়েকজন টিকে থাকবে বাকি সব পালাবে কিন্তু আমার ওই দুই একজন যেগুলো থাকবে তাকেই আগুন রূপে রেখে যাবে আলো রূপে জগতের সমগ্র জগৎকে আলো দেখাতে পারে আমার দরকার নেই দল ভাড়ি করে আমি এই পক্ষের পক্ষপাতই নয় গুরুবর্গ বৈষ্ণবগণ কেউই পক্ষপাতে আমার দরকার নেই দল করা। দেখবে যারা বলছেন যে আমি সেবা চালাতে পারবো না তাদের জগন্নাথ সাক্ষী তারা যদি সেই রকম আচার আচরণে প্রতিষ্ঠিত হতে পারেন দেখবেন তাদের কাছে কোথা থেকে লোক ভগবান পাঠিয়ে দেবে। যদি না পাঠাতে পারেন তা জগন্নাথ বলে বস্তুটাই মিথ্যে হয়ে যাবে জগন্নাথ তাহলে মিথ্যে কথা বলেছেন জগন্নাথের যা যাদেরকে ডিপিউট করেছেন পাঠিয়েছেন প্রভুপাত ভক্তিমধ্যে তারাও মিথ্য কথা বলেছেন তা যদি না হয় তাদের কথাগুলো অ্যাপ্লিকেশন করতে গিয়ে মিথ্যে হচ্ছে কেন এই কথাগুলো আমাকে গুরুবর্গ শিখিয়ে গেছেন বাবা যারা বলছে এরকম তারা মিথ্যে কথা বলছে বাস্তবিক পক্ষে বহুপাদের আচার আচরণ এবং সিদ্ধান্ত ছাড়া গৌরীয় মঠ যে গৌড়ীয় মঠ বলে যে অপ্রাকৃত সদন যেখানে রাধা রানীর আনুগত্য সর্বদাই সুন্দরের সর্বাঙ্গীন ইন্দ্রীয় তৃপ্তির পরিচেষ্টার যে বিধান রয়েছে রূপক স্বামীবাদের যাই হোক এ সমস্ত একই কথা করে যেখানে পরিতৃপ্তির ব্যবস্থা করা হচ্ছে সেখানে একমাত্র বহুপাদের কথা ভক্তিবীন ঠাকুরের কথা ছাড়া আর কাউর কথাই চলতে পারে না কাউর কথা কাউর কথাই চলতে চলতো এমনকি রামানুজাচার্য মাধ্যচার্যের কথা যেগুলো সিদ্ধান্ত আছে সেগুলো আমি যদি বহুপাদের কথা ভক্তি মনো ঠাকুরের কথাগুলোকে সরিয়ে দিয়ে তাদের কথাই গৌরীয় মঠে রাখি তাহলেও গৌরীয় মঠ বলে যে এত বড় কথা আমি বলবাম গৌরীয় মঠ বলে যে সদন যেখানে রাধারানীর বৈচিত্র্যময় সেবা সেখানে রামানুজাচার্য মাধ্যাচার্যর মতো এত বড় বড় সব পৃথিবীতে আচার্য যত কল্পনা করা যায় না ভগবানের নিজজন বলে তাদেরও সিদ্ধান্তকে রেখে আমি যদি বহুপাধ ভক্তিময় ঠাকুরের সিদ্ধান্তগুলোকে সরিয়ে দিই তাদের সিদ্ধান্তের সব সব কিছুই যে প্রহুপাদের ভক্তিময় ঠাকুরের সিদ্ধান্তের সঙ্গে মিলেছে এক নয় কেনা বহুপাদের বৈশিষ্ট্য আছে রাধারানীর বিচারের বৈশিষ্ট্য আর তাদের বৈশিষ্ট্যগুলো একটু অন্য অন্যরকম বৈশিষ্ট্য আছে কোনটাই ভুল নয় আমি কথা বলতে চাইছি না তারা ভুল বলেছে তাদের বৈশিষ্ট্য আছে তারা তাদের নিজেদের যেরকম ভাবে ভগবান পাঠিয়েছেন যে যে কর্মের জন্য সেগুলো করেছে। যদি সেই বেদান্ত সূত্রগুলোই আমাদের কাজে লাগতো গৌরীয় মঠে তাহলে আমাদের আবার নতুন করে বেদান্ত সূত্র রচনা করা দরকার কেন বললো কথাগুলো বুঝতে হবে কত রাজ্যে যদি এই কথাগুলো না বোঝা যায় আমার এই কথা নিয়ে লড়াই লেগে যাবে অনুভব যে করতে পারবে না এই কথা নিয়ে বিরাট লড়াই লেগে কেন এ নিয়ে কথা বললেন সেই জন্য বলছেন বেদান্ত বেদান্ত তারা ভুল লেখেন সমস্ত বেদান্ত অদ্ভুত রামানুজার্যের বেদান্ত প্রভুপাত দেখতেন অপূর্ব লাগত তার কিন্তু হলে কি হবে তারপরেও আমাদের গৌরীয় ভাষ্যতে গোবিন্দ ভাষ্য যেটা সেটাকে গোবিন্দজি কেন প্রকট করলেন এর মধ্যে হোয়াট ইজ বলে এর বৈশিষ্ট্যই গৌড়ীয় মঠের গৌড়ীয় গগণের রাধা রানীর বিচারকে প্রতিষ্ঠিত করবার জন্য যে বিচার পদ্ধতি সেই পদ্ধতিগুলো আমরা শিল রামানুজাচার্যের চরণে কাছে পাব না মাত্রাচার্যজির কাছে পাবো না অনেক কিছু পাব তাদের কাছে প্রচুর কিছু পাব নিম্বার্কজি ভাতাচার্য রামানুচার বিশ্বস্বামী তাদের যে অনেক কিছু পাওয়ার আছে কিন্তু শিল বহুপাধ ভক্তিম ঠাকুরের যে বিচার বৈশিষ্ট্যগুলো রাধারানীর বিচার বৈশিষ্ট্য রূপকোষণী পাদের সেইগুলো কিন্তু তাদের সেই বিচারগুলো আমরা গৌড়িয়া মঠে যেগুলো অ্যাপ্লাই করতে চাইছি এগুলো যেগুলো না হলে আমরা গোবিন্দকে ভগবানকে সন্তুষ্ট করতে পারি সর্বাঙ্গীন সন্তুষ্ট করার একটা গ্রেড আছে সন্তুষ্ট করার একটা গ্রেড আছে অমুক ব্যক্তিকে এতটা সন্তুষ্ট করলাম অমুক ব্যক্তিকে এতটা সন্তুষ্ট করলাম কিন্তু আমি সে কথা বলছি না সর্বাঙ্গীনভাবে সমস্ত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ পরিতৃপ্ত লাভ করবেন এটা একমাত্র রাধা রানীর কাছেই সম্ভব হয় একমাত্র রাধা কাছেই কৃষ্ণের হয় অন্য জায়গায় হয় না এইগুলো অত্যন্ত গোপন কথা সেই জন্য বলা হচ্ছে অধিক কথা বলবার সময় নেই সেই জন্য তাহলে প্রভুপাত বলেছেন হ্যাঁ ঠিকই বলেছেন উনি তর রপি তর রিব তরোর আরে বৃক্ষের মতো সহ্য জগতে নেই বৃক্ষ সমাগুন করবি সাধন ইত্যাদি বলা আছে ভক্তমাত ঠাকুর বলেছে वृक्षे जान का शुकई मईलो कारे पानी ना मांगा जेई जा मांगे तारे देन घर्म बिस्टि सहे आने कर रक्षण एर पर बोले हाँ थकते विचार देखी वृक्ष के तुम काटो कुठार दिए तुम तरह फल नाओ तर छालोड़े नाओ जा तुम्हें चाप करते বৃক্ষ কিছু বলবে না তোমাকে ছায়া দেবে তুমি যে কাটলে এতক্ষণ কেটে আবার সেই গাছেরই তলা তলাতে তুমি বসে ছায়া নিচ্ছ তোমার কত বড় সাহস যে বৃক্ষকে তুমি কাটলে ডালপালাগুলো কেটে আবার ওই বৃক্ষের তলায় ছায়াতে বসে বিশ্রাম নিচ্ছে ঘুমোচ্ছে বলে নিতে পারে বৃক্ষ না বলবে না কিন্তু তারপরে কি কিছু থাকতে পারে বলে হ্যাঁ থাকতে পারে বৃক্ষ যেমন তুমি কাটলে কিছু বললো না ওকে ঠিক আছে কিন্তু বিক্ষো তোমার মঙ্গল সাধনের ব্যাপারটাকে টেক আপ করবে না বোঝা গেল তোমার মঙ্গল সাধনের যে ব্যাপারটা এটাকে টেক করতে পারছে না কে বিক্ষো। কিন্তু আমাদের হরিদাস ঠাকুর জী তাকে ২২ বাজারেতে মারল তোমাকে একটা বাজারে যদি দুটো মারে তুমি মরে যাবে ওখানে বাইশ বাজারেতে টেনে টেনে নিয়ে মুসলিম ভাইরা মারলেন তাকে এমন মারলেন যে মারার পরে কোনো মানুষের কোন কিছু কিছুই থাকবে না অবশেষ তারপরে হইতে আসতে করে বলছে প্রভু ভগবানকে বলছেন যে একে ক্ষমা করে দেওয়া এরা জানে না কি করছে এরা যেন অন্যা এদের যেন মঙ্গল হয় এই ব্যাপারটা কিন্তু বৃক্ষ বলতে পারে না বৃক্ষ বলতে পারে বৃক্ষ বলতে পারবে না তাহলে এইখানেই দেখা গেল যে বৈষ্ণবের সহিষ্ণুতা বৃক্ষকে ছাড়িয়ে গেল কি না বৈষ্ণবের যে সহিষ্ণুতা এটা আমরা দেখলাম এক ডিগ্রি বেড়ে গেল। বৃক্ষর থেকেও বেড়ে গেল বৃক্ষ আপ টু দ্যাট পয়েন্ট উঠতে পারে না আমাদের মঙ্গল কি করে বলতে পারেন আচ্ছাদিত ছেদন কিন্তু হরিদাস ঠাকুর বলতে পারে অন্য বৈষ্ণব বৈষ্ণবগণ যাদের যারা চৈতন্য মহাপ্রভু করুণা পেয়েছেন সেই সম্পদেই একমাত্র এই স্পেশাল এই বিশেষ ব্যাপারটা বিশেষ সেই জন্য বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কথা বলতে গিয়ে শ্রী চৈতন্য পাদাম্বুজ মধুপ্রেভ নম নমাহা কথনচিত আশ্রয়ের যে শাম সা অপি তৎ গন্ধবাগ বলছেন এরা তো আমাদের যে ভোমরের দল যারা মধু মধু পান করছেন কোথা থেকে চৈতন্য মহাপ্রভুর যে চরণ কমল তাতে যে মকরন্দ গড়িয়ে গড়িয়ে পড়ছে সেগুলোকে পান করছেন এই মধুপানকারী এই ভক্ত বহু বচন ব্যবহার করা হচ্ছে এরা সব পান করছেন এরা পান করে মত্ত হয়ে গেছেন তারা যখনই দেখবে কিছু বেশি নেশার বস্তু বেশি খেয়ে নেবে তখনই তোমার যে পা ঠিক জায়গায় পড়বে না চোখ ঘোলা হয়ে যাবে সেরকম মারাজ ভক্তগণের এরকম অবস্থা ভক্তগণের তারা বাইরের কিছু দেখতে চান না দেখতে পারেন না তাদের মদমত্ত হয়ে থাকেন কেবল হরিকথা হরি সর্বদাই এই চিন্তন তাদের থাকে সর্বদাই মধুপান করলে যেমন বেশি করলে নেশা হয় তাদের নেশা হয়ে যায় সেই জন্য সেখানে বলা হচ্ছে ওই মধুপগণ যারা আমাদের গৌড়ীয় গুরুবর্গ আছেন আর তাদের ওই রকম ভ্রমরা যারা আছেন মধুকর তাদের যে কোনো একজনের চরণে যদি আমি এক বিন্দু আশ্রয় গ্রহণ করি কথন চিত সমগ্র আশ্রয় করতে পারলাম না কথন চিত কথনচিত যেটা করেছে সেটাও যেন কনকিট হয় সেটা যেন নকল না বোঝা গেল কি বলবো কথ আশ্রয় জেসাম কথাটার মানে এই কথা যেন কেউ না বোঝে ও যদি টোয়েন্টি হয়ে থাকে টোয়েন্টি গুরু চরণে গুরুচরণে করে থাকে ওই টোয়েন্টি মাস্ট পিওর আমার কথাটা বোঝা গেল ওই টোয়েন্টি ফাইভ তুমি হয়েছো ওকে কিন্তু কি খাঁটি নাকি না ওটার মধ্যেও তুমি ভেজাল দিয়েছো আমার কথা বোঝে গেল কথাগুলো অনেক উচ্চ স্তরে বুঝতে গেলে অনেক ডুবতে হবে না সেই জন্য ওই পঁচিশ পার্সেন্ট স্মরণাগত ওর মধ্যেও তুমি কি ভেজাল দিয়েছো না দিয়ে থাকো তাহলে এই প্রশ্নটা আসছে তাহলে শ্রী চৈতন্য পদাম্বুঝ মধুবেভ্য নম নম কথন চিত আশ্রয় কথাটার মানে এই অনেকে অনেক নোংরা ব্যাখ্যা করে দেবেন নিজের সুবিধের জন্য কথন চিত আশ্রয়াদসাম যাদের এক বিন্দু তুমি যদি আশ্রয় নাও কিনছি আর সেটাও যদি তোমার অন্তর থেকে হয়ে তাহলে কি হবে সেও কি করবে যে সে চৈতন্য চরণ কমলের গন্ধ ভাগ হবে আ চৈতন্য চরণ কমলের গন্ধ পেয়ে যাবে আমি বিকেলে আলোচনা করব সব ইমান, কৃষ্ণ পদা রবীন্দ্র বাংশি বৈকুণ্ঠনার বর্ণনী হ্যাঁ করৌ তদমন্দির দিছু শ্রুতিম চকারিঙ্গালয় দর্শনে দিশু তো অঙ্গ সঙ্গম হৎ পা সৌরভে হইভাবে সমস্ত আমি বিকেল ব্যাখ্যা করব কিছু সবাই শুনবেন তালে দেখা গেল ঘ্রাণ তৎপাদ সরোজ সৌরভে ভগবানের চরণ যে সৌকর্য সৌগন্ধ সুগন্ধ কি অপূর্ব সৌগন্ধ আমরা দেখেছি কিভাবে বৈকুণ্ঠেতে চতুর্শনকে ছিলেন যারা ছিলেন তারা শুনেছেন ভাগবত কথা প্রসঙ্গে সেখানে কি হলো চতুস্থনের চতুস্থনের কি হল অন্তর্গত সবিবরণ চকার তেশমেজে শ্রীমত তুলসী অর্পণ করা হয়েছে ভগবানের চরণে তার মধ্যে অপূর্ব সুগন্ধ আছে সমস্ত সুগন্ধ মিশিয়ে সেই সুগন্ধ যখনই চতুর্শনের নাকেতে গেল এরকম শুঁকলেন তখনই তার কি হলো অন্তর্গত সবিবরের চকার সংক্ষোভম সম্যক্রূপে খুব সৃষ্টি করল আলোড়ন সৃষ্টি করে দেব সংক্ষোভম অক্ষর জুসামপি চিত্তনু চিত্ত মধ্যে একটা বিকার দেখা দিল আর পুলক উঠছে গায়ে গায়ের মধ্যে পুলক কাঁটা উঠে যাচ্ছে কি হলো এই যে ভগবানের চরণ কমলে যাতে সৌবাস সৌগন্ধ এগুলো নাকে গিয়ে তাদের জীবনের সমস্ত ভেতরের যে সংস্কার পরিবর্তন করে দিল দিয়ে প্রেম প্রদান করল। লোমকুপ খাড়া হয়ে যাচ্ছে সমস্ত এইগুলো সমস্ত কোনোটাই গল্প কথা নয় যারা আনুগত্য করেছেন যারা এইসব লাভ করেছেন গুরু বৈষ্ণবের করুণাতে তারা জানেন মহাজনের যারা দেখেছেন যারা এই চোখ দিয়ে দেখে চেষ্টা করেন তারা ধোকা খেয়ে যান গুরু চোখে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে গুরু নকল করে উনি এরম করছেন আমি করব না তাহলে আমিও এরম করব। কিন্তু গুরুবৈষ্ণবের নকল করার কথা বলা হয়নি কেন ছিল ভক্তিবল্লভ তীর্থ কোসীমা আর অতি দেখতে যান না আমিও দেখবো না এটা হচ্ছে গাধা গাধার বিচার গাধা এরকম বিচার করে পাক্কা গাধা ওরা জানে না ইনি ওখানে বসে বসেই আরতি দর্শন করেছেন সর্বদাই ভগবানের সেবাতে নিয়োজিত রয়েছেন তিনি করেন না আমি করবো না মঠের লোকগুলো কি জন্য রয়েছে একশো ভাগের মধ্যে যদি এইট্টি পারসেন্টেরও বেশি লোক শুয়ে থাকে আরাম করে তাহলে আমার মঠে থাকার দরকার কী ছিল যদি সংকীর্তনে যোগ না দিই তাহলে আমার মঠে থাকার দরকার কী ছিল গুরু বৈষ্ণব তেজিয়ান গুরু বৈষ্ণব যারা আছেন তাদের তাদের যে ভজনের পদ্ধতি সেটা বদ্ধজীব নকল করতে যায় ওই সঙ্গে সঙ্গে জোলে পুড়ে মরে যায় জগন্নাথ দাস বাবাজি মার বলছেন বৈষ্ণবের কখনও নকল করবে না অনুসরণ করবে অনুকরণ করবে না অনুসরণ করবে অনুকরণ করবে না অনুকরণ করলেই পুড়ে মরবে গুরু বৈষ্ণবকে এত সম্মান করে কেন আমিও দু আমি দশ কেজি সম্মান নিয়ে নিই তুমি জ্বলে পড়বে তোমার হজম করতে পারবে গুরু বৈষ্ণবের বাহ্য দৃষ্টিতে যদি দেখো ভজনের কোনো অঙ্গ বাদ গেল তুমি লক্ষ্য করছো উনি তো বলেন এইগুলো করতে নবিধা হোক উনি করেন না কে শুনবে কার কাছে আমি এক পাগল ওই আলোচনা করব কোন লোক আছে এগুলো শুনবে পাগলের পোলা গুরু বৈষ্ণবের জীবনে যারা প্রতিষ্ঠিত বৈষ্ণব তাদের যদি তুমি দেখো ভজনের কোনো অঙ্গ অনুষ্ঠান হলো না তাতে তাদের দোষ হয় না আগুনের মতো চলছে কিন্তু তোমার যদি ভজনের একটা অঙ্গ বাদ চলে যায় তুমি জ্বলে পড়ে মরে যাবে তোমাকে তার জন্য রিভেঞ্জ নেবে বিপদ হয়ে যাবে তোমার পারবে না নবির অঙ্গগুলোকে তোমাকে পালন করতে গুরু বৈষ্ণবের যখন দণ্ডবোধ হয় পরিক্রমার পর সেই দণ্ডবোধটাও করতে হবে ওনারাও তো করেন না ওনারা করেন তুমি দেখতে পাও না সর্বদাই গুরু বৈষ্ণবের দণ্ডবোধ করছেন সময়গুলোকে এইভাবে সমস্ত ভগবত ভজনে কী করে লাগানো যায় সেই ব্যাপারে বিকেলেও কিঞ্চিত আলোচনা করা হবে কাজে হবে নকল করা যাবে না অনুসরণ করতে হবে অনুকরণ নয় অনুকরণ করলে সে পারবে না এগোতে পারবে সময়ের অ্যাডজাস্টমেন্ট প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্টমেন্ট এগুলো সব তার অটোমেটিক্যালি হবে গুরু বৈষ্ণবের কৃপাতে হয়ে যাবে কিন্তু তাকে ভরসা রাখতে হবে সেই জন্য সেখানে বলছেন যে চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের সৌন্দর্য সৌকর্য যারা অনুভব করেছেন তারা ছাড়া বাদবাকি ব্যক্তিগুলো সুবিধে হয় না বলছেন তুমি তো মানুষ আকৃতি ধারণ করেছ মানুষ আমি মানুষের কথাও বলছি না যদি স্ব কুত্তা হয় কুকুর যদি কুকুরও হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কোনো পার্ষদগণের বৈষ্ণবগণের চরণের একটু সাহায্য নেয় শরণাগত হয়েছে তাহলে সেও চৈতন্য মহাপুর চরণের সৌগন্ধ পেয়ে যাবে বোঝা গেল প্রমাণ দেওয়া হোক শিবানন্দ সেনের কুকুর শিবানন্দ সেনের কুকুরকে পালন করে নিয়ে গেছেন শিবানন্দ সেনের কুকুরটা শিবানন্দকে বিশ্বাস করেছিল তার সঙ্গে গেছে ভালোবাসে থাকে সে প্রসাদ দেবে কি না দেবে ঠিক নেই একদিন তো প্রসাদই দিল না শিবানন্দ বাইরে গেছেন শিবানন্দ এসে যখন সব কাজ শেষে বৈষ্ণবদের প্রসাদ পাওয়া হয়ে গেছে চিনি প্রসাদ পেতে বসেছেন তিনি প্রশ্ন যে কুকুর প্রসাদ পায় সেগুলো ভুলে গেছি তো কুকুরকে যায় কুকুর প্রসাদ পাইনি বলে তিনি পেলেন না চারিদিকে কুকুরকে খোঁজা হলো কুকুর নেই কোথায় গেল কুকুর পেলেন না দুঃখিত হয়ে তিনি সেদিন প্রসাদ বর্জন করলেন সম্মান করলেন খালি মাথায় নেই শেষকালে যখন সেই শিবানন্দ সেন সমস্ত গোষ্ঠী সমস্ত তার ভক্তমণ্ডলীর গোষ্ঠী নিয়ে যখন পুরুষোত্তম নীলা চলে গেলেন সেখানে এখানে সেই তো কুকুর সেই প্রভুর সামনে দাঁড়িয়ে নারকোল শস্য তিনি ছড়িয়ে দিচ্ছেন টিলাতে বসে আর কুকুরকে বলছেন কহ রাম তখন সেই কুকুর আনন্দে চিৎকার করে আম হাত তুলে কুকুর বলছেন শিবানন্দ সেই কুকুরকে দেখে গলায় কাপড় দিয়ে তাড়াতাড়ি স্বাস্থাঙ্গ ডবোধ করলেন আমায় ক্ষমা করো সেদিন ভুল হয়ে গেছে তোমার চরণে তাকে কি তিনি কুকুর দেখেছিলেন কুকুরগুলোকে তো তোমরা জুতো পেটা করো কুকুরগুলোকে তুমি তোমরা জুতো পেটা করে তাড়া করো শিবানন্দ সেন কি কুকুর দেখলেন না কুকুরের মধ্যে দেখলেন এক মহাশয় আছেন এক বৈষ্ণব উনি কুকুর নয় তিনি কোন কারণে এটা হয়েছে এই জনি জনিপ্রাপ্ত হয়েছেন কিন্তু তিনি কুকুর নয় আর তা ছাড়াও আমাদের বিচার আমি বলেছিলাম যে সেখানে গীতাতে সমস্ত বিচার সুন্দর আছে যে যারা এই বিচারে অবস্থিত যে যারা সমগ্র জগৎকে সমদর্শন করেন এই সমদর্শনের যে অপূর্ব দর্শন এই কথাগুলো আমি আলোচনা করেছিলাম অ দীর্ঘ সময় ধরে সমদর্শন কাকে বলে সমদর্শন কিরকম মহাজনগণ কিরকম সমদর্শনের কথা বলেছেন সেসব কথা আমি আজ থেকে দশ পনেরো দিন আগে দশ বারো দিন আগে আমি আলোচনা করেছিলাম যারা ছিলেন শুনেছেন সেই জন্য বলছেন ব্রাহ্মণ্যে গভী হস্তিনি শুনি চৈব সব পাদর্শন ইত্যাদি কথা এগুলোর ব্যাখ্যা করা হয়েছিল সমদর্শন কাকে বলে শিবানন্দ সেন তার মধ্যে দেখছেন কোন মহাশয় আছেন গলায় কাপড় দিয়ে দেবে ক্ষমা চাইলেন আমায় সেদিন ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে অপরাধ সেই কুকুর তাকে আর পরবর্তীকালে দেখা গেল না কিছুদিনের মধ্যে দেখা গেল কুকুর আর নেই কুকুর কোথায় গেল কে সশরীরে কুকুর মানে যাকে বলে কুকুরকে তিনি উদ্ধার করে দিয়েছেন কুকুরকে তিনি দক্ষিণ ভারতে এই রকমই ভগবানের ক্ষমতা কাজেই আমরা যদি গুরু বৈষ্ণবীর কথন ছিৎ যদি আশ্রয় গ্রহণ করি তাহলে আমাদেরও কোনো বিপদের সম্ভাবনা নেই আর যদি তোমাদের তোমাদের সেরকম পূর্ব সংস্কার থাকে যদি পূর্ণ শরণাগতি হতে পারো তেই এই জন্যই পেয়ে যাবে আর কোনো অসুবিধে নেই কিন্তু এটা হওয়াই কঠিন এটা হওয়াই সবচেয়ে কঠিন এটা বলা সোজা কিন্তু হওয়া খুব কঠিন এটা হওয়া যায় না কিন্তু হতে পারে হলে পরে আর কোনো চিন্তা থাকে না মহাপ্রভু সনাতন শিক্ষা সম্বন্ধে যেগুলো বলতে চেয়েছেন তার এগুলো সব ব্যাকগ্রাউন্ড সমস্ত সনাতন বুঝতে গেলে এগুলো সব আমাকে অনুভব করতে হবে মহাপ্রভু সেখানে বলেছেন আমি কালকেও ব্যাখ্যা করেছি একশো পঁচিশ বছর সহাশত বৎসর কৃষ্ণের প্রকট প্রকট প্রকাশ তাহা হইতে ব্রজে তাহা হইতে জৈছে ব্রজপুরে করিলা বিলাস আলাত চক্রপায় ঘরে। আর কিভাবে নৃত্য হয় সেটাও বলেছি লীলা কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয় অবস্থান তাতে দিলা নৃত্য কহে নিগম পুরাণ নিগামপুরাণ যে বলছে নীলা নৃত্য নীলা নৃত্য বারবার বলছে সে একই কারণে আমি সেদিনকেও উদাহরণ দিয়েছিলাম শ্রীনাথপুরের সেই শ্রীনাথপুরের দুইটি ছেলে রঘুনাথ দাস বাবাজী মহারাজের কাছে শিবাসঙ্গ আজকের কথা বলছি না যখন নিশিংহানন্দ ব্রহ্মচারী প্রকট ছিলেন গৌরাঙে সব পার্ষদগণ অপ্রকট হয়ে গেছে। শিবানন্দ সেনের কথা যে বললাম কুকুর আশ্রয় নিয়েছেন তার শিবানন্দ সেন সাধারণ কেউ ছিলেন কি শিবানন্দ সেন সাধারণ কেউ ছিলেন না চম্পকলতা ছিলেন শিবানন্দ সেন সাধারণ কেউ নয় গৌরাঙ্গের পার্শ্ব আর তার সঙ্গে আমার আধারান এই লীলাতে তার বৈশিষ্ট্য আছে এখন এখানে দেখে গেল নৃসিংহানন্দ বোমুছ দীর্ঘ বছর তিনি প্রকট ছিলেন এই সময়তে জৈব ধর্মের যে বাবাজী মহারাজের কথা প্রেমদাস বাবাজি মহারাজের কথা বলেছিলাম তার আগে গিয়ে এই সব ঘটনা হচ্ছে তখন নিসিংহানন্দ বোমুচারী প্রকট ছিলেন কিনা তা সেখানে বলা নেই আমি যে কথাটা বলছিলাম আমি একটা টেন্টেটিভ কথা বলছি মানে অর্থাৎ সেই সময়কার কথা অর্থাৎ অনেকদিন আগেকার কথা চৈতন্য মহাপুর সবে গেছেন সেই সময় যখন রঘুন্নাথ দাস বাবাজী মহারাজ একশো দেশ বছর হয়তো হয়েছে রঘুন্নাথ দাস বাবাজী মহারাজ শিবাসাঙ্গনে ভজন করেন বলেছি ওই ছেলে দুটো এসে তার কাছে বিভিন্ন প্রশ্ন করেন তাকে শ্রদ্ধা করেন শ্রদ্ধা পরিপক্ক হয়ে এই যে আদৌ শ্রদ্ধা পরিপক্ক সাধু সঙ্গীতে তাদের গুরুচরণ গ্রহণের তাগিদ অর্থাৎ ভেতর থেকে একটা প্রশ্ন এলো গুরুচরণ গ্রহণ করবার যদি গুরুচরণ গ্রহণ না হয় কেউ যদি বলে আমি চল্লিশ বছর ধরে গৌরী আমার সঙ্গ করছি সব অ্যাবজাক্ট কথা মিথ্যে কথা সে গুরু গৌরী আমার সঙ্গ করছে না সাধুগণের সঙ্গ করছে সাধুগণের সঙ্গ করার মানেই হলো তাকে একটা ভেতর থেকে ড্রাইভ করবে তাকে প্রেরণা দেবে গুরুচরণ আশ্রয় করবেই এগুলো সিদ্ধান্ত আর তা যদি না করে তার সাধু সঙ্গের বাহানা কিছু জড়ো লাভ পূজা প্রতিষ্ঠায় পর্যবেসিত হবে কিছু লাভ পূজা পাবে ব্যবসায় লাভ হবে কিছু বেশি মাল মালকড়ি পেয়ে যাবে এইসব সুবিধে তারা হবে এইগুলো কোনো ভজন রাজ্যের বিষয় নয় সেখানে বলছেন যে রঘুন্দনাথ দাস বাবাজি মহারাজ তাকে উপদেশ দেন তাদের শেষে তাদের কিছুতেই সহ্য করতে পারছে না পায়ে ধরে কাঁদলেন আমাদের দুজনকে সাহায্য করুন আপনি কৃপা করুন তাহলে আমরা ভজন শুরু করব ভালো করে বাবাজি মহারাজ করু না করলেন তাদের করে তাদের নাম দিলেন দীক্ষাও হলো তাদের সমসংস্কার সব কিছু হলো তারা যখন ভান্ডারা দিলেন কিছুদিন পর সেই ভান্ডারাতে মালিনীমা সচিব সবাইকে দেখা যাচ্ছে তারা যখন প্রসাদ পাচ্ছেন দেখছে মালিনা মালিনীমা প্রসাদের থালা হাতে উর্গি দেখছি স্বপ্নের মতো সব দেখ সব দেখছেন যা। এইজন্য জন্য হচ্ছে সৌভাগ্য গৌরাঙ্গীর করুণা হয়েছে তাই জন্য তাদের করুণা হয়েছে বৈষ্ণবের তাই জন্য সব দেখ এইজন্য। যে ধামেরও স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী এগুলি সার ঠিকানি কথা সত্যি সত্যি ধামের স্বরূস্ফুরীত হয় মিথ্যে নয় কেউ যেন মনে করেন এটা একটা গল্প কথা ধামের স্বরূপ সত্যি সত্যি ধামের স্বরূপ সত্যি সত্যিই ভক্তের নয়নে স্ফুরিত হয় এবং সে ধামকে দেখতে পারে তুমি যে চক্ষু নিয়ে ধামকে দেখবে গুরুবস্তম সেই চক্ষু নিয়ে ধামকে দেখে না মালা করতে করতে তারা ধামে পরিক্রমা করে অপূর্ব দেখে আর বিগলিত হয়ে যায় ধামের সৌন্দর্য হয়তো তুমি দেখছো এখন তো তিনি রয়েছেন এখানে তুমি দেখছো এখানে কে সে কিন্তু ধামে বৃন্দা বিভিন্ন জায়গায় পরিক্রমা করছে সেই যে অপূর্ব দর্শনগুলো দেখছে আর বিগলিত হয়ে যাচ্ছে এগুলো সম্ভব যতক্ষণ তোমাদের জীবনে না হবে ততক্ষণ এটাকে একটা গল্প আশারে গল্প মনে করো না গল্প একটা গল্প কথা কিন্তু যেদিন জীবনে দেখা দেবে গুরু কি পূর্ণ মাত্রায় সেদিন দেখবে না কোনোটাই গল্প কথা তখন যত গণ্ডগোল আছে তোমাদের সব থেমে যাবে যত হৈ ছই যত মারামারি যত গণ্ডগোল যত পার্টি পলিটিক্স সব সেখানে বন্ধ হয়ে যাবে যখন এইটুকু পাবে যে আস্বাদনটাই লোকে পাচ্ছে না গুরুবৈষ্ণব দিতে পারছে না তা দিতে পাচ্ছেন ওরা নিতে পারছে না তাদের নেবার রোগ হয়েছে মিষ্ট বস্তু ভালো লাগছে না যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ফুলেতে মৌমাছি যতক্ষণ বসে না ততক্ষণ কি করে বোঁ বোঁ বোঁকে ঘুরতে থাকে আওয়াজ আর পাখার আওয়াজ মুখের আওয়াজ হতে থাকে কিন্তু সেই মৌমাছি যেই পদ্ম মধুর পদ্ম ফুলের বসে বলল বসে যখন সুদ্র ঢুকিয়ে দিল তখন যত এখন বোঁ বো শব্দশিল হৈসই সমস্ত বন্ধ বোঝা গেল কি বল যতক্ষণ মকরন্দর মধু পান করতে না পারছো তোমার ভাগ্যে যতক্ষণ জোটেনি তখন তোমার হইচ মারামারি ওখানে একটু ঝগড়া করবো এখানে একটু ঝগড়া করবো হইচ আপনি এ করলেন ও বললেন আপনি এ করলেন সমস্ত গণ্ড এসব করা রুচি হবে না মারা রুচি হবে না এসব করা সমস্ত রুচি বদলে যাবে কিন্তু দুর্ভাগ্য রুচি বদলাচ্ছে না সেই জন্য সেখানে বলছেন এইভাবে ব্যাপারটা হয় কোনোরকম আর দোষ দর্শন হয় না গুরু বৈশবী যখন করুণা পায় সেলফ এফালজেন্স যেটা সবপ্রকাশ বস্তু সেটাকে তুমি দোষ দর্শন করবে হয় না গুরু বৈষ্ণব সব প্রকাশ বস্তু তিনি যদি তোমার কাছে ধরা দেন তাহলে তুমি ধরা পাবে আর তোমার কাছে যদি যেটা মূড়ো ইয়ালো করে শুনে রাখো কান খুলে যদি সুখদেব গোস্বামী তোমার এখানে এসে থাকেন বর্তমানে ল্যাংটো পোঁদে চারিদিক চ সমস্ত ময়লা তার গায়ে তুমি এঁকে থাকে এ তুরহ জগন্নাথের সামনে ল্যাংটো ভাবে সে মেরে দাঁড়িয়ে রেখে থাকে কেন তুমি তাকে চিনতে পারবে না ভাগবত এই কথাটাই বলা আছে ইয় হুম প্রলম্ব বাহু বলা হয়েছে না বিকণ কেশম আর দিগম্বরম তার হচ্ছে কাপড় নেই এখন এই অবস্থায় তোমার কাছে যদি কোনো ময়লা নোংরা লোক চলে আসে তুমি কি করবে দায় দূর জগন্নাথের স্বামী ল্যাংটো হয়ে রয়েছে কাপড় চুপুন দেখ ওকে তুমি তাড়িয়ে দেবে বোঝা গেল কি বললো কিন্তু এই সুখদেব গোস্বামী যদি এখন নিজেকে প্রকাশ করে দেয় দেখ আমি কে তখন তোমার মাথার হরি এই ব্যক্তি এরকম জানতাম না সেই সুখদেব গোস্বামীর পরিচয় কই ওই ছোট ছোট ছেলেগুলো তো পাইনি তাকে ঢিল মারছে ধুলো দিচ্ছে হে গালাগালি দিচ্ছে বাচ্চাগুলো পেছনে আর সেই সুখদেব গোস্বামী যখন চলে এলো সভাতে তখন সেখানে কেন সবাই উঠে দাঁড়ালো এ তার মহিমাটা জানে তখনও তিনি প্রকাশ করেনি নিজের মহিমা যখন বসে ভাগবত কথা বলতে হলে মনে হয় রে এরকম আরো প্রমাণ দি আমি কত প্রমাণ চাও কিন্তু মনে রাখতে পারবে না আমার এগুলো দুর্ভাগ্য একটা লোক এখনো পর্যন্ত জুটল না চুলগুলো পেকে গেল একটা পেলাম না এই রকম ধরনের তার বাস্তব আনুগত্য যে সমস্ত যা যা যা যেমন ক্ষুধাত্ম ব্যক্তি দশ দিন খাইনি তাকে যখন খেতে দেবে সে পাগলের মতো খাবে তাড়াতাড়ি করে এরকম ব্যক্তি এখনো পর্যন্ত নজর পড়লো ডোকে ডোকে সব খেয়ে নেবে কি বলেছি সঙ্গে সঙ্গে বলে দেবে নেই কারণ আনুগত্যই নেই সেরকম সে ব্যাপার নেই আরো প্রমাণ দিই যখন রুহুগণ রুহুগণ আমাদের জড়ো ভারতকে পালকি বইয়েছিল এ পালকিটা ব নিজে পালকির ওপর বসল ও পালকির সঙ্গে তিনজন একটা লোক কম পড়েছে পালকি বইছে আর রুহুগণ পালকির ওপর বসে রয়েছে রুহুগণ পালকি যে বইছে কাকে দিয়ে পালকি বয়াচ্ছিস তুই এ লোক কে জানিস কিন্তু জানে না পালকি বয়াচ্ছে থাকে আর সেও পালকি বইছে বলছে না আমি পালকি আমি কেন পালকি বলবো আমি তত্ত্বজ্ঞানী না যে বাস্তবিক তত্ত্বজ্ঞানী যে বাস্তবিক সব যথা লাভে সন্তুষ্ট তুমি অপমান করে দেখতে পারো কিচ্ছু মনে করবে না সে যথালাভে সন্তুষ্ট ওখানে নিমন্তন্ন করলো না ভালোই তো করেছি ওখানে নিমন্ত্রণ কী করবে আমার মতো তুচ্ছ ব্যক্তিকে ঠিকই তো করেছে দোষ দশক না পরে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে বদ্ধজীবীর পরম এরকম হয়েছে ওখানে গেলে প্রতিষ্ঠা দিয়ে দেবে এত বড় বড় সব বৈশাণের সামনে চিচি চি লজ্জা পেয়ে লজ্জিত হন তারা কি করবো ওখানে গিয়ে রুহুগণ কে রহুগণ পালকিরব বসে রয়েছেন এই মহামহাতত্ব জ্ঞানী পুরুষ এই জড় ভরত তিনি পালকি বইছেন হ্যাঁ পালকিরাবো আবার যখন পালকি বইছেন সে যখন তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন ওখানে কোনো পিঁপড়ে আছে কিনা ও কোনো পোকা আছে কিনা আমার পাটা পড়ে গেলে মরে যাবে পোকাটা কেঁচো ফেঁচো কোন কিছু যদি থাকে সেই জন্য পাটাকে দেখে দেখে ফেলছেন তা পাটাকে যদি দেখে ফেলো তা বাকি পালকি দেখে দেখেছ কোনোদিন হ্যাঁ দেখো না দেখেছো পালকি যারা বয় দেখবে পালকি রিদিম আছে তাল আছে হোম না হোম না হোম সব তাল আছে পা ফেলবে পাটা ফেলারও কিন্তু তাল আছে যদি তিনজন লোক পা ঠিক করে ফেলে তুমি যদি ওদের গানের সঙ্গে পা ঠিক করে না ফেলতে পারো গেল ও ছন্দপতন হয়ে যাবে আর পালকি এরম এরকম সেই জন্য গানেতে যেমন মিউজিক হচ্ছে গান মিউজিকের তালে তালে গানটা হলো মাস্টার গানের তালে তালে তোমাকে মিউজিক দিতে হবে তুমি যদি গানটাকে ইগনোর করে মিউজিক করো তাহলে তাল ভেঙে যাবে তাহলে গানটা স্বচ্ছ হবে না শুনতে ঠিক সেরকম যারা পালকি বয় যারা দেখবে অনেক বড় বড় পাথর পাথর সরাচ্ছে সেই সময় তো বিহারীগণ বড় বড় ইউপির লোকরা গান গান শক্তি চলে আসে সত্যি সত্যি সব একসঙ্গে ধরাচ্ছে বিরাট পাই হু হু করে গান গাইছে আর দেখ শক্তি আছে ওই বড় বড় জিনিসগুলোকে সরাচ্ছে ওই গান গাইছে ওদের গান আছে তাল আছে ও তালে তালে সব সরাচ্ছে যদি না করে একটু তাহলে পাথরটা এদিক ওদিক হয়ে যাবে কাউ পায়ে বা মরে যাবে সঙ্গে সঙ্গে এইগুলো তাদের সব ছন্দ আছে পালকুই এখন ছন্দতে তে চলবার নিয়ম কিন্তু জড়ো ভর তো কোনোদিন পালকি বননি তিনি হ্যাঁ তিনি যখন পালকি বইছেন এখন তার রুহগণ ওপর থেকে গালাগাল দিচ্ছে বাকি তিনজন পালকি ওলা যারা পুরনো তারা বলছে দেখুন মহারাজ আমাদের দোষ নয় সংসর্গী কো দোষ ও গুণ ও কথাটা মনে রাখ করে রাখবেন সংসর্গী কো দোষ ও গুণ ভবান্তি এই তোমাকে তুমি যদি বৈষ্ণব সঙ্গ না করে পাকা যদি না হও তোমাকেই এবার তোমাকে এমন একটা সঙ্গেতে রেখে দেবো সাধুগণের সঙ্গে গুরুভাইয়ের সঙ্গ এই নামে তো তোমাকে দুঃসঙ্গ ফেলে রেখে দেবো দেখলে তুমি ছমাস পরে যদি তোমার আচার চরিত্র সব পরিবর্তন হয়ে পরীক্ষা করে দেখতে পারো তুমি পরীক্ষার কি করো তোমরা তো জানো ভালো ভালো ছেলে সব আসছে সব দুঃসঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেই ছেলেগুলো কিন্তু তাকে কিন্তু আমি গালাগাল দিতে পারবো না তারা যখন এসছিল বেসিকভাবে বেসিক্যালি কিন্তু ভালো কাবি কোনো এরকম থাকে না অনেক পূর্ব সংস্কার খারাপ থাকে হয় এগুলো দেখা যায় কিন্তু সবাই যে খারাপ এরম কথা না কিন্তু খারাপটা হচ্ছে কি করে এসে খারাপ হচ্ছে এই কথাটা আমান এই পরম সত্য কথাটা চরম সত্য কথাটা আমি বলতে তারাই বলেছে তারাই বলে আমাকে আগে ভালো ছিলাম এখন খারাপ হয়ে যাচ্ছে চিত্তবৃত্তি এগুলো বলাতে কিন্তু অনেক রেগে যাবেন আমার বল কিন্তু এগুলো তাদের কথা তাদেরকে টেনে এনে দেখাব তোমাদের তারা বলছে মারা আগে ভালো ছিল কি হল দেখে যাচ্ছে কেন চিত্তবৃত্তি খারাপ হচ্ছে ওই জন্য বলছেন সংসর্গিক ও দোষ ও গণভবান্তি এই একটা অমূল্য উপদেশ করলো কে করলো ওই পালকিওয়ালা গুলো পালকিওয়ালা ভাগবতে যে পালকিওয়ালাগুলো বলা যায় পালকিওয়ালাগুলাও তোমার গুরু পালকিওয়ালাগুলোও উপদেশ করছে তোমাকে পালকিওয়ালা বলছে দেখুন মা আমরা কিছু করিনি এই নতুন যে লোক যে নিয়োজিত হয়েছে পালকি এ নিজের পা ঠিক রাখতে পারছে না আর তখন কি হয়েছে সংসর্গিক সংসর্গিক দোষ ও গুণভবান্তি আপনি তো ভালো জানেন সঙ্গের দোষ সবার মধ্যে সঞ্চারিত হয় সঙ্গের দোষ সবার মধ্যে সঞ্চারিত হবে আমি সঙ্গে রয়েছি কিছু করলাম না ওই দোষ আমার মধ্যেও আসবে তাহলে সেখানে এরাম বলাতে এবার কিছু বলে এই ঠিক করে পালকিটা চালাও নালে তোমাকে কিন্তু ব্যবস্থা করব ভালো করে চালাও বলে আবার কিছু আবার সে বিখানি এই তোমাকে কিন্তু চিকিৎসা করবো আমি নেবে ভালো মানে মার তোমাকে পেটাবো তোমাকে এই রকম ভাষা বলছে ভালো করে চিকিৎসা করবো তোমাকে নেবে তারপর তুমি বুঝতে পারবে তারপর তোমার ভালো হবে তোমার যে নেচারটা পরিবর্তন হবে রহুগণ কিছু বলছেন আবার পাল কি চলছে যখন এই রকম ধরনের কথা বললো তত্ত্বজন বলছেন নানা রকম তত্ত্বজ্ঞান এই তোমার শরীর তো খুব রোগা রোগন। মানে জড়ো ভরত স্বাস্থ্যটা ভালো ছিল যেহেতুকে চিন্তা করতো না শ্বাস্থ্যটা খুব ভালো ওখান থেকে মেরে বলছে তোমার স্বাস্থ্যটা তো খুব রোগা গায়ে কোনো জোন নাই তাই জন্য তুমি পারছো না না ও বলছে আর উপরে বেটা পালকির ওপর বসে শুনছে বলছে মহারাজন আপনি যে বললেন স্থুল মোটা এবং পাতলা রোগা এই সব কথাগুলো আত্মার ক্ষেত্রে প্রযোজ্য হয় না আমি তো দেহ নাই আমি আত্মা ওই জন্য আমার পাল্কি বা অভ্যাস নেই আর আপনি যে রুহুগণ বলে একজন নেতা রাজা এরকম একটা উপাধি ধারণকারী যে একটা জড়ো বস্তু অর্থাৎ রক্ত মাংসের একটা পিণ্ড সেটা যে পালকির ওপর বসে রে এইসব কথা বলছি রি কে কথা সব করে যে পালকি থেকে ঝাপ মেরে নামল যে জ্ঞান উপদেশ করেছিলেন নাকি কোন বিশাল তত্ত্বজ্ঞানী কে হবেন আপনি না সুরাজ বাজরা কসুলাত এই শ্লোকে বলেছেন নাহং বিসং কে সুররাজ বজরাত স্তার্কুল না লাস্টে বলছেন শঙ্কে অহম বিষম ব্রহ্মকুল আমি শঙ্করের ভয় করি না বায়ু অস্ত্র যে বায়ু বায়ু দেবদের সারবে ভলগণে কাউকে ভয় করি না আমার একান্ত ভেতরে উড়ে যাচ্ছে ভয়তে আমি কোন ব্রহ্মকুল গুরু বৈষ্ণবকে আমি অপমান করে ফেললাম না জেনে আমাকে ক্ষমা করুন আপনি বলে পায়ে পড়লে। তখন আস্তে আস্তে সব উপদেশগুলো দিলেন আজ যদি আজ যদি রুহুগণের কাছে কি কথাটা দিয়ে শুরু করেছিলাম মনে করে দেখবে যারা বাস্তবিক শোবন করতে বসে তারা যেন পরীক্ষিত মহারাজা আনুগত্য সমন করতে বসে কি কথা থেকে আমি তুলেছিলাম এই কথাটা কে বলতে পারে এখানে কি কথা ব্যাখ্যা করতে গিয়ে এটা তুললাম সেটাই মনে করতে পারবে না তাহলে কি শোবন করছে বইঝ কি কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে বললাম বলেছিলাম বৈষ্ণবের কৃপাটা হল সবপ্রকাশ এটাই গিয়ে মনে রাখতে পারছেন এইটাকে বলতে গিয়ে এই ব্যাখ্যাগুলো করে একটা শব্দকে ব্যাখ্যা গিয়ে এত করুক তাহলে বা চৈতন্য চৈতন্য কোন কালে শেষ হবে কাল গিয়ে যাবে অনন্তদেব বলে যাচ্ছে শেষ হয় না কেন শেষ হয় না এই কারণ বোঝা গেল তাহলে এখন যদি জড়োভরত নিজেকে প্রকাশ না করতো তার বাবার ক্ষমতা ছিল সে জানতে পারে যদি রুহুগণের কাছে নিজে স্বরূপটাকে প্রকাশ না করতো আজকে জড়ভরত তাহলে কি জড়ো যদি প্রকাশ না করতো নিজস্বরূপ রঘুগণের ক্ষমতা ছিল তাকে জানে হ্যাঁ সে তো অপরাধ করেই চলে যেত তাহলে কতখানি বিছা করুণা করে দেখলেন এই মূর্খ রাজাকে আমার কিছু উপদেশ করলে বেঁচে যাবে কেন ও ওই গুরু আশ্রম সেই সাংখ্যযোগ শিক্ষা করার জন্য যাচ্ছিল পালকি করে সেও সাধারণ ছিল না সেও ভজনে লেগে পড়েছিল কিন্তু আমার মতো করে ভজন ভুল করে সব বোঝা গেল কথা তাহলে সব বস্তু গুরুবৈষ্ণবকে কখনো তুমি এজামসান করতে যাবে না ও জান দোষ ধরবে তুমি মরেই যা সঙ্গে সঙ্গে দেখা যেমন পাখাগুলো পুড়ে মরে যায় কোনো দিন তারা যদি তোমাকে চপ্পল দিয়ে পেটা করে তারপর মার খেয়ে বললো চুপচাপ থাকবে গুরু যদি করুণা করে তোমাকে করুণা করে এমনি তো মারবে না যদি কোনোদিন বিশেষ করুণা হয়ে যায় তোমাকে জুতো পেটা করতে আরম্ভ করুম দাম করে মারতে তুমি এবার গুরু বৈষ্ণবকে উল্টে মেরে দেবে দুম করে মেরে দেবে তো বর্তমানে এই তু যুগ কোনোদিনই গুরু বৈষ্ণবের শাসনকে মানবে না বদ্ধজীবীর এইখানে সব শেষ যা কিছু বাহাদুরী আছে যা কিছু তোমার ক্ষমতা আছে একটা জায়গায় শেষ হয়ে গেল সেটা তুমি মেনে নিতে পারবে না এইখানে তোমার ভজন সব শেষ হয়ে গেল কিন্তু এই কথা বললেও তারা শুনবেন গুরু পাহ এই এইসব কথা ব্যাখ্যা করতেন করে লজ্জায় বলতেন যে আমি যে এই সেবার কথাগুলো বলছি বাবা আমার লজ্জা করছে কেন এরা ভাববে বোধহয় আমি আমার নিজে চরণের সেবা করানোর জন্য এদেরকে এইসব কথা বোঝাচ্ছি গুরুমাজ বলতেন দুঃখের সঙ্গে লজ্জা পাতেন আমি যে এতগুলো কথা বললো আমার নিজের লজ্জা যারা এখানে এলো শুনলো তারা বোধহয় ভাবে ও মহারাজ নিজে সেবা চায় এই জন্য বোধহয় বললো এই এইরকম ভাবে তাহলে দেখো আমার মধ্যে কি প্রশ্ন উঠতে পারে সেটাও তিনি সংশয় সমাধান করে দিচ্ছেন এই হচ্ছে গুরু বৈষ্ণব যাকে আমি চোখ দিয়ে দেখি মুখ দিয়ে গালাগাল দিই কান দিয়ে উল্টো বলে ওই তো আপনি বলেছেন আমি নিজে শুনেছি আপনি ভুল বললেন ভগবান বলছে আমার ভক্তরা ভুল বলে না ভুল হয় না ভগবান নিজের উদ্ধবকে বলছেন এরা অনেক দোষ দেখতে পারে গুরু বৈষ্ণবের মধ্যে তাদের ক্ষমতা আছে তাই যে কি করে কোন ব্রহ্মাণ্ডে কোনো লীলার হয় অবস্থান তাতে লীলা নৃত্য কহেন নিগম অপরাণ গোলক গোকুলধাম বিভূ কৃষ্ণ সম গোলক হল গোলক হলো সেইটা যেখানে নিত্য জগৎ থেকে ভগবান আছেন। আর গোকুলধাম হলো গোকুল হলো ভগবানের ইচ্ছাতে ভগবান যে প্রপঞ্চেতে বৃন্দাবনকে প্রকট করা এটাকে গোকুল বল বোঝা গেল গোলক হচ্ছে ওটা তার দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই বোঝা গেল কি বলছি এই দুটোর মধ্যে যে পার্থক্য করবে সে নরক যন্ত্রণা ভোগ করবে আমার কথাগুলো ভালো করে অনুভব করো গোলক আর গোকুলধাম দুটো পার্থক্য নয় ওই বিভু সেই গোলক ধামই এখানে আসেন আসার পরে তো সেখানে কিন্তু সেই ধামটা থেকে যায় বুঝলাম কথাটা বোঝা গেল কথাটা কি বললাম ভগবান যখন সপারশীয় ধাম সহ অবতারী হয় তখন এই কথাটা বুঝতে হবে না চৈতন্যপুর ধাম সহ অবতীর্ণ হয়েছে নবদ্বীপ ধাম অতএব নিত্য যেই জায়গা থাকেন তিনি সেখান থেকে ধামটার অভাব হয়ে গেছে বোঝা গেল কি বললো সপারশ্বত তিনি ধামসহ অবতীর্ণ হয়েছেন তার মানে সেখানে ধানটা গায়ব হয়ে গেছে ওই তো ওখানে গেছে আর ধাম তুমি এখানে এলে আর দোতলাতে নেই ঘরে আছো কিন্তু সপা ধাম সহ অবতারী যখনই বললেন সেখানে তোমার শুনতে হবে বিভু বস্তু চৈতন্য বস্তুর ধরনের অস্তিত্ব নয় সেটা কি উপনিষদে যেমন ঈশ্বনি বলেছেন পূর্ণ পূর্ণ পূর্ণ মেয়ে বা তোমার কাছে এক ঘোড়া ভর্তি দুধ দেয়া হয়েছে দুগ্ধ এবার তুই ভগবানের সেবায় লাগাবে একজন পূজায় বসেছি বলে একটু দুধ দাও আমাকে বলে কলসি দাও কুলসি থেকে এক গ্লাস দাও আমাকে ভগবান জগন্নাথের আগে অভিষেকটা করি পরমান্ন তো পরে হবে তো এখন অভিষেক করলো যে পরমান্ন রান্না করবে সে বলে কে ঢেলে নিয়েছে এখান থেকে দুধ আমি লাগলাম এক কলসি ভর্তি বলল মহারাজ আমি নিয়েছি ও এনে ভগবানের অভিষেকের জন্য তালে এক গ্লাস এরকম একঘটি এক ঘটি দুধ কম পড়ে গেল গেল কি না কিন্তু পূর্ণ জগতের হিসাবটা তা নয় পূর্ণ জগতে পূর্ণ বস্তু থেকে যেটা নিয়ে নেবে পূর্ণস্ব পূর্ণম আদায়ও পূর্ণ থেকে যে বস্তু তুমি নিয়ে নেবে যেটা পড়ে থাকে সেটা পূর্ণ বস্তুই থাকে যেমন ছিল মাধবন্দু পরিবাদ যখন অন্নকূটে গোপালকে খাওয়াচ্ছেন বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল যত রুটি অন্ন রাশি রাশি দিয়েছে সব গোপাল খেয়ে নিয়েছে হ্যাঁ খেয়ে নিয়েছে এই যে পড়ে রয়েছে মাধবেন্দু পরিবাদ দেখতে পাচ্ছেন গোপাল সব খেলো আর কেউ দেখতে পায়নি কিন্তু গোপাল হচ্ছে পরিপূর্ণতম বস্তু যার হস্তস্পর্শে আবাসমাতার ক্ষেত্রে কাঁচছেন মোচার ঘন্ট আদি সব কোলে নিয়ে আমার যদি নিমাই এখানে আজকে থাকতো নিমায়ের প্রিয় ব্যঞ্জন সে বড় আদর করে খেত বলে কাঁদছেন হাওয়া করে এখান থেকে চৈতন্য মহাপু বুঝতে পেরেছেন মা আমার কাঁচ নিমাই এসে সব খেয়ে নিয়েছে হাতেতে থালা কাজে চোখে জল মুছে দিয়ে। থালাটা ফাঁকা খেল হি নিশ্চয়ই আমি তাহলে অন্য বাড়ি নি ভুল হয়েছে নাকি কোনো পশু এসে খেয়ে নিল কী হলো কি জানে অর্ধ দেখেছে নিমাই এসে খেয়েছে তারপরেও মানছে স্ফূর্তি মানছে স্ফূর্তি দেখছে কিন্তু দেখে বলছে না না কি করে হয় এই ঈশান এর দিকে জায়গাটা পরিষ্কার কর কী জানে কী একটা এলো সব এ গোবর দিয়ে পরিষ্কার আবার অন্নব্যঞ্জনের পাতে গিয়ে দেখেন যে না সত্যিই আমি বাড়িনি নিই অন্নব্যঞ্জন তো পুরো রয়েছে পুরো তো থাকবি ভগবান খেয়েছে না ভগবান খাওয়া অন্নব্যঞ্জন বেড়েছিল দিয়ে ভোগ দিয়েছে নিমাই এবং নিমাই খাওয়ার পরে পরিপূর্ণ ওখানে গিয়ে দেখেন অন্নব্যঞ্জন আবার পুরো রয়েছে কেন ভগবান খেয়েছে পুরো হয়ে গেছে ওখানে তাই জন্য পূর্ণ বস্তু ভগবান সেখানে ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সব পূর্ণ বস্তু ভক্তিম ঠাকুর যদি এখানে প্রকট হন ভক্তিম তোকে সানন্দ সুগঞ্জ থাকতে পারেন না এটা হয় না তিনি সান দুঃখ সুখ দুধেও রয়েছেন আবার এখানে এসে দেখছেন আমার সিদ্ধান্ত কিরম বলে ব্যাটা দেখি না একটু থাকতেও পারেন বলা যায় না হতে পারে অবিশ্বাস করো না দয়াল ঠাকুরের সব সম্ভব আমাদের সংশোধনের জন্য হয়তো এসছেন পায়ের ধুলো দেবেন সেই জন্য বিশ্বাস রাখবে এখানে হেন কোনো গুরুবৈষ্ণব নেই যার পায়ের ধুলো এই জগন্নাথ মন্দিরে আমি জানি না তোমাদের কি কারণে এত দুঃখ যেখানে নিতাই গৌর সমস্ত শ্রীবাস্ত সমস্ত পার্ষদগণ এখানে এসছেন সব ধুলো ছড়িয়ে রয়েছে কি জানি বলা যায় সেই ধুলোই হয়তো তোমার মাথায় উড়ে পড়ল কপাল ভালো থাকলে কিন্তু তুমি তো বিশ্বাস করতে পারছো না দুঃখেতে মরে যাচ্ছ নানান অসন্তোষ ডিস্যাটিসফ্যাকশান মনের মধ্যে অসন্তোষ তোমাকে কষ্ট দিচ্ছে যখন তুমি ভক্তি করবে তখন তোমার অসন্তোষ থাকবে না গৌর কিশোর বাবাজি মহারাজ যে গালাগাল দিতেন সেটা তার অসন্তোষের পরিচয়ক নয় আমরা মাঝে মাঝে বদনাম এই তো আপনিও তো অসন্তোষ এই বললেন বলে দিন আমরা এতটাই মূর্খ অসন্তোষ নয় তার আমাদের মনে হয় গোরকিশোর বাবাজি মনে যখন রুক্ষ ভাব এমন এমন সমাজে তার কাছে কেউ আসতে পারতো রুক্ষ ভাব যে আসবে থাকে গালাকাল দিয়ে হ্যাঁ দূর গালাগাল দিদি গোরগকেশোর বাবী এক রুক্ষ ভাব গায়ে কাপড় নেই উলঙ্গ ছুটছেন রাধারানীকে পেলাম না দৌড়াচ্ছেন কোথায় গেলে রাধে করে কখনো কখনো জপের মালাটাও কেউ চুরি করে নিয়েছে গাঁটেতে করছেন উন্মত্তের মতো কারিদিকে তাকাচ্ছেন না এরকম তার ক্ষিপ্র ক্ষিপ্রেমন খ্যাপা মনে হবে তাকে কখনো কখনো তার মনে হলো মুগের ডাল কেউ দিয়ে গেছে এখন মুগের ডাল সে ভাবছে মুগের ডাল এসছে ভগবানকে ভোগ দিয়ে মনের মধ্যে হয়তো উঠেছে আজ মুগের ডাল সঙ্গে সঙ্গে লজ্জা পেলেন গঙ্গা তীরে গিয়ে মুগের ডাল তাকে নিয়ে এরকমভাবে মুগের ডালের সঙ্গে কথা বলছে হ্যাঁ মুগের ডাল খাবি নিজের মনে কে বলছে মুগের ডাল খাবি মুগের ডাল খাবি মুগের ডালটাকে গঙ্গায় জলে দিয়ে দিলে মাটি কিছু মাটি কিছু নিয়ে খা মুখ কিছু গঙ্গার মাটি খেয়ে জল খেয়ে চলে এল পারবে পারবে গ্রীশোর মারাজের মতো মহাপুরুষের দল তাদের আচরণ তোমার বুঝতে পারবে না কাজে সাধুগুরু বসবেন কিছু নিন্দা করতে যাবে না পারো তার ভালো না লাগে তুমি দূরে চলে যাবে কিন্তু নিন্দা করবে না কাছে নিন্দা করলে সব ভজনরা যে এগোতে পারবে না এই তাদের চিত্তবৃত্তি বোঝা খুব কঠিন সেই জন্য গোলক তাহলে বোঝা গেল গোলক গোকুলধাম বিহু কৃষ্ণ একই কথা বললাম কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ কেটে ভক্তগুলোকে আলাদা করছে কৃষ্ণ সম অর্থাৎ কৃষ্ণ থেকে আলাদা নয় সেই জন্য গোলক গোকুল ধাম বিভু কৃষ্ণ সম কৃষ্ণের ছায় ব্রহ্মাণ্ডগণে তার সংক্রম সংক্রমণ কৃষ্ণের ইচ্ছাতে সেই সেখান থেকে এই ধাম নিচে নেমে এসছেন তার মানে এই নয় সেইখানে ধামটা অভাব হয়ে গেছে বুঝে গেল সেখানে ধাম রয়েছে সেখান থেকে এই গোলক ধাম এই গোল এই গোলক বৃন্দাবন ভগবান যদি অনন্ত ব্রহ্মাণ্ড কোথায় কোথায় ভগবান সমস্ত পৃথিবীতে এই মথুরা ধানকে অর্থাৎ বৃন্দাবন ধানকে অবতীর্ণ করিয়ে রেখেছেন কে জানে রেখেছেন তখন তখন কখন তিনি প্রকট হবেন সেখানে বিহার করবেন এগুলো তোমার যদি সংশয় চলে আসে তাহলে মুশকিল দুটোই কিন্তু এক কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা শুনে না ভক্তিমোয়া ঠাকুরের বিচার সেইটা কি অনুভব হয় আমাদের নিজে থেকে কোন বিচার তৈরি করা উচিত নয় সেই যে গোলক বৃন্দাবন আর এখানে যে বৃন্দাবন দেখছি ওই দুটো থালার পার্থক্য মনে হচ্ছে তোমার এখানে বাঁদর ঘুরছে ওখানে গু রয়েছে দেখছি এখানে এতগুলো লোক হৈচই করছে বাজার বসেছে বলে এইখানেই তোমার ফেলাসি এইখানে তোমাকে বোকা বানাবে মায়াদেবী হুম গোলক ধামের সঙ্গে গোকুলের এই পার্থক্য বাইরে দেখবে সেখানে বাজ্যদৃষ্টিতে প্রপঞ্চের মতো মনে হবে বোঝা গেল আমি কি বললাম বাজ্য দৃষ্টিতে প্রপঞ্চের মতো মনে হবে ওখানে বাজার বসেছে ওখানে ওই সব ঘুরছে সব দেখতে পাবে কিন্তু এই গোকুলের মধ্যেই যিনি সিদ্ধ মহাত্মা তিনি কিন্তু এখানকার অন্য কিছু আর দেখতে পাবেন তিনি এর মধ্যে রয়েছেন তুমি দেখছো বাজার হজুর করছে কুকুর ঘুরছে গুপুর রয়েছে কিন্তু সেই মহাত্মা কিন্তু আর দেখবে না সে ওইখানেই রয়েছে কিন্তু রেগে দেখছি দিব্য বৃন্দাবনকে বৃন্দাবনকে দর্শন করছে বুঝে গেল কি বলল আচ্ছা এখানে বৃন্দাবনের যে স্বরূপটা সে তুমি বদ্ধ অবস্থায় করতে পারবে না বদ্ধ অবস্থায় এখানে কিন্তু তুমি টিকিট কেটে গেছো এসি টিকিট কেটেছ তুমি গিয়ে তুমি চলে গেছো বৃন্দাবন সেখানে গিয়ে দেখছো দেখতে পাচ্ছ এই বাবা গুরু একজন এসে বলছে মহারাজ গুরু বলছেন বৃন্দাবন যাবার আগে দণ্ডবোধ করে গেছিল হ্যাঁ এরকম বৃন্দাবন দর্শন করে এলেন হ্যাঁ বৃন্দাবনের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে মারা চারিদিকে হ্যাঁ সমস্ত নোংরা সব গু রয়েছে বাঁদরগুলো সব ঘরে চজমা নিয়ে নেয় এরকম বৃন্দাবনে বন্দনা করছে আর ঝাঁট দেওয়া হয় না এবার চলে গেল আমাকে বুঝতে দেখেছো বৃন্দাবন দর্শন করে এলো বৃন্দাবন দর্শন করল এই জন্য মরতেই যায় বৃন্দাবনে হ্যাঁ বুঝলাই কথা কথাটা বৃন্দাবন ধরনের জিনিস নয় তুই টিকিট কেটে গিয়ে দেখে ফেলবে আর গুরু বৈষ্ণব তা নয় বংশীদাস বাবাজী মহারাজ কখন কি করছেন তুমি বুঝতে পারবে না একজন বলতেন যে যাবেন না প্রপাদের পার্ষদগণ বলতেন যে তুই যাবো টোপাতে দর্শন করে আসবো একটু বাবুজি মহারাজ না না না একদম যাবেন একদম যাবেন না গিয়ে কি দেখবেন কে যেন উল্টো পাল্টা দেখবেন সেই জন্য অতএব গোলক স্থানে নিত্যবিহার ব্রহ্মাণ্ডগণের কমে প্রকট তাহার গোলক এবার যখন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানেতে অবতীর্ণ হলেন তো গোকুল রূপে সেইখানেও তো দেখা যায় এই ধরনের দেখবে প্রপঞ্চের সম চর্মচক্ষে দেখে জয়ীছে প্রপঞ্চের সম কীর্তনেতে আছে সব করবে খুলে খুলে সমস্ত কীর্তনের ওইগুলো আনবে এনে খালি দিন খুলে খুলে দেখবে মনকলা খেয়ে হুরু হুরুকো করবে না কীর্তনগুলো দেখবে কীর্তনগুলো দেখে বিচার করবে সমস্ত কিছু কাঠেল করো সময়গুলোকে বাঁচাও যেখানে বলছেন এইভাবে কি করবে এই গোলক আর গোকুল তোমার কাছে চর্মচক্ষে দেখে যাইছে প্রপঞ্চের সম এইখানে তোমাকে বোকা বানাবে মায়া মায়াদেবী মায়াদেবী তোমাকে সেই জন্য তুমি কুলোদেবী মায়া কৃপা করি এই যে কীর্তনটা এটা করবে বার বারবার তার চরণে কাঁদতে কাঁদতে সে তোমার যদি করুণ হয় গুরু বৈষ্ণবের সে কুরু বৈষ্ণবের কিনা কৃপা হলে সেও সাহায্য করবে। গুরু বৈষ্ণব অপমান করলে সে সাহায্য করবে না দিনে গুরু সাহায্য করলে পেলে তখন তিনিও কৃপা করবেন আর তুমি যখন দেখবে গুরু বৈষ্ণবের কৃপা না তখন তোমাকে দেখবে এনভেল এটাকে বলে একটা ভগবানের আবরণ শক্তি তোমাকে ঘিরে দেবে তখন তোমার গুরু বৈষ্ণবকে তেতো লাগবে ভালো লাগবে না গুরু বৈষ্ণবের সামনে থাকলে রাগ হয় হ্যাঁ না মনে হবে এখন দেখবে তোমাকে উল্টো পথে যাচ্ছ তোমাকে ঘিরে ফেলছে মায়া গলা টিপবে একটু একটু পরেই এই টিপবে এইভাবে বুঝলে তখন এই যে রুচিগুলো পরিবর্তন হয়ে যাবে তখন তোমাকে আরও ঘিরে ফেলবে তখন জড় জগতের কামিনি কাঞ্চন এগুলো সব ভালো লাগবে তোমার গুরুবোষণ ভালো লাগবে না এ কি বই রাখবে সব বেকার এই রকম ভাবে তোমাকে ঘিরে ফেলবে ফেলে তোমাকে আস্তে আস্তে নাশ করবে তোমার সবকিছু কিন্তু যদি গুরু কি কীভাবে যোগমায়ের কাছে দেখবে তুমি কীভাবে পেয়ে যাবে যোগমায় পায়ে ধরবে খাঁদবে যোগ মা দেবী আস্তে আস্তে তোমার চিতশকের পর্দাটাকে খুলবে আস্তে আস্তে পর্দাটা খুললে যেমন ভেতরে থিয়েটার হচ্ছে সব দেখতে পাও আর পর্দাটা যেমন বন্ধ হয়ে যায় ড্রয়িং রুমে কে কী করছে কি ওখানে স্টেজ সাহায্য দেখতে পাও আর কিছু কিছু দেখতে পাও না আবার পর্দা খুললে দেখতে পাও সেরকম পর্দাটা আবরণ সংবরীবে আবরণ আবরণ সংগরীবে তুমি বিশ্বদোরি আবরণ তুমি সংবরণ কর তুমি আবরণ সরিয়ে নাও আমি চির জগতে কিছু দেখতে পাচ্ছি না অন্ধ হয়ে রয়েছি কানা আমার চোখ রয়েছে কিন্তু সে এই চোখটা চোখ নয় সেই জন্য এখানে বলছেন ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম বলেছি পূর্ণতম আর পুরীদ্বয়ে পরব্রহ্মে পূর্ণতর পূর্ণ তালে পরব্রহমে তিনটে প্রকষ্ট তিনটে প্রকোষ্ঠ মধ্যে দ্বারকায় হল তিনি পূর্ণ আর মথুরায় তিনি পূর্ণতর আর বৃন্দাবনে পূর্ণতম বোঝা গেল কি বলল এই তিন তিন রকম তার প্রকাশের তারতম্য বুঝা গেল কি প্রকাশের তারতম্য সেইজন্য জন্য ভক্তিরতম সিন্ধুর সুন্দর রূপগোসাইবাদ ব্যাখ্যা করেছেন যাই হোক তো এখানে বলছেন শ্রীকৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম তার স্বরূপ এগুলো সব বাঘবাকি গোকুল এই যেটাকে বলে এই মথুরাতে এবং দারুকাতে যেগুলো বলা হলো সেগুলো সংক্ষেপে কহিনু কৃষ্ণের স্বরূপ বিচার চৈতন্য মহাপ্রভু সনাতনকে সনাতন সংক্ষেপে কহিনু কৃষ্ণের স্বরূপ বিচার অনন্ত কহিতে নারে ইহার বিস্তার অনন্ত দেবকে যদি বলা হয় অনন্ত অনন্তদেবও এর বিস্তার করে বলতে পারবে না কথাগুলো তোমাদের মনে এগুলো সব বাড়ি চাড়িয়ে বলেছে তোমাদের মনে হতে পারে একটু বাড়ি কথা বলে তা নয় বাস্তবিক চাই অনন্ত কাল ধরে ভগবানের গুণাবলী বলেও শেষ করতে পারেন ভগবান নিজেও নিজের মায়ার মহিমা জানেন না বলতে পারেন অপাস আর করুণা তার মায়া তাহলে সংক্ষেপে কহিনু কৃষ্ণের স্বরূপ বিচার অনন্ত কহিতা নারে ইহার অনন্ত কহিতা নারে ইহার বিস্তার অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিকো গণন শাখাচন্দ্র ন্যায় করি দিকদর্শন অনন্ত সৌরভ কৃষ্ণের ন্যায় গো অনন্ত সৌরভ কৃষ্ণের হরি অনন্ত হরি রূপ অনন্ত শাখাচন্দ্র ন্যায় ন্যায় বিচারে শাখা শাখাচন্দ্র ন্যায় বলে একটা কথা কিরকম মানে যেটাকে একেবারে আমি পাচ্ছি না নাগাল পাবো না গুনতে পারবো না বিচার করতে পারবো না সেটাই কী করে বলি গাছের যেমন গাছে যেমন ডালপালা আছে পাতা আছে তার ফাঁক দিয়ে দিয়ে চন্দ্রমা দেখা গেছে ওই জায়গায় একটা চাঁদ একটা বাচ্চা ছেলে বলছে এই দিক দিয়ে একটা চাঁদ দেখা যাচ্ছে একই চাঁদ কিন্তু হ্যাঁ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে শাখা ন্যায় এই দেখা দর্শন করছে ফাঁক দিয়ে দিয়ে দেখা যায় ওইটুকু দেখছেন বাকি দেখতে পাচ্ছেন। সেই জন্য শাখাচন্দ্র ন্যায় করি দিকদর্শন খালি দিক দর্শন করছি ইহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান কৃষ্ণের কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান হ্যাঁ কৃষ্ণের স্বরূপতের হ কিছু জ্ঞান শ্রী রঘুনাথ পদে জারাশ চৈতন্য চরিত কহে কৃষ্ণ দাস ইতিমে মধ্যখণ্ডে স্বরূপত শ্রী ভগবসে বিচার নাম বিশম পরিদ সীচৈতন্য পদুজ মধুপেভ্যম কথে আশ্রয় সোপী তদগন্ধা প্রতি বাঞ্ছকালপদ্য পাবনে পথি পাবন বৈষ্ণবভ্যো নমো